ঠিক না যারা একদিন রবীন্দ্রা বলছেন যারা তবা ইস্তেফারের ধার ধারণা বোঝাও না তবা করে ইস্তেফার কাজে বলে কিসের দ্বারা ইস্তেফার গঠিত হয় কিসের দ্বারা তবা গঠিত হয় তবা জন্য কি কি শর্ত খোঁজ নাই খবর নাই তবা করে না খালি গুনাই করে খালি গুনাই করে এরা নিজের নকশকে তার খাদ্য খাওয়া। আজকে ভিত্তি খাদ্য খাওয়ায় অথচ তার ভিতরে ইস্তেফার নাই তব আনে তাকে আনে তারা রোগের খাদ্য নাই। তো রোগ না থাকে না খেতে না খেতে একজন একেবারে চুপচাপ এক করে থাকে কিচ্ছু করে না সে কোন মন্তব্য করে না কোন মন্তব্য করে না এই ব্যক্তির দ্বারা সম্ভব না গুনার থেকে ফিরে থাকা করবেই করবে সে করবে সে নামাজও বাড়বে গুনাও করবে করবেশাকে বলবে গুণ করবে স্বাস্থ্য বাড়বে গুণাও করবে গুণাও করবে হজ করবে গুণাও করবে গুণাও করবে ঘটনাটা কি হয়ে গেছে কু মানে পুরো যারা ক্ষমতা করে বাচ্চাকে হয়তো বন্দি করছে নালে মার্ডার করছে করোনা সময়ের দেশে রবির অহমদুল্লাহ বলতেছেন ন মারা করে সারছে কাজে তুমি তার কিসাস না নিলে তুমি সারাদিন তোমার দিলের রাজত্ব করবে নকশ তোমার উচিত হলো খরচ হলো ওই নকশ থেকে কিসাস নাও কিসাস নেওয়া মানে কি যে খুন করে তার শাস্তির খুন আল্লাহ বলেন অফিসে পেশা নিয়ম হায়া আসুন তোমরা মানুষের হায়া ফিরে আসে খুন আছে মানুষের কোন জানা নিরাপত্তা নেই যদি নাকি সত্যি কিসাস নিয়ম নেওয়ার নিয়ম চালু থাকত তো মানুষের জানা জীবনের নিরাপত্তা এসে যেত আল্লাহ অফিল পেশা আছে হায়া আসুন নেবে কি করেছে কন্ট্রোল নেই কন্ট্রোল না থাকবে নেয় না নিলে তো নিজের ঘরের লোকেরও কেষাস নেওয়া লাগে অনেক সময় দেখা যাচ্ছে যার যে কেসা নেওয়ার ফেও কোনো আর কি অবস্থা এরকমই নকশ যদি এরকম প্রভাব বিস্তার করে থাকে তাহলে তারা যদি সেদিন রোগকে মার্ডার করার যদি আমি সুযোগ দিয়েই দিই তাহলে আমার করার কিছু নাই কিন্তু এখানে ব্যাপারটা তা না এখানে নকশ ক্ষমতা দখল করেও ফেলে রোগ যদি সেখানে মার্ডার হয়েও থাকে তুমি যদি হিম্মত করো তো আবার করো এস্টেফর করো তা করার পরে চলো আল্লাহ গ্রফ বলে যাক এর বদলতে তোমার নকশের কেসা নিয়ে দিবেন এবং নকশ তখন মার্ডার হয়ে যাবে রু আলো চিন্তা দোস্তা কি সুনত রেখে গেছেন গুণা না করা সুনত রেখে গেছেন তার নাম হলে তাকুয়া গুনা না করা নয় কি ফরজ ফরস তোরকমই ফরস ইমানেরকম খরচ তাকুয়া ওইরকমই ফরজ নামাজ এরকম ফরস তাকুয়া ওইরকমই ফরজ রোজা যেরকম ফরস তাকুয়া ওইরকমই ফরজ ফেরকম ফরস তাকুয়া ওরকম আমি আমলকে চিন্তা করে গেছেন একসময় এক সময় তাকু আমল করে গেছেন মানে গুণা ছাড়া আমল করে আর দ্বিতীয় আমল কি তামল করে গেছেন এসতে আমল করে গেছেন দোস্ত এগুলি সবই হ্যাঁ এগুলো সবগুলো মিলে হলে আমলে সহলে মিলে কি আমলে কিছু বর্জনীয় কিছু অর্জনীয় আর ফরো নামাজ পড়েন ওয়াজিব নামাজ পড়েন সোনাতে মহকদা বলেন সুল্লতি কায় ন বলেন সবগুলি অর্জনীয় গুণ অর্জন বর্জনের সমন্বয় হলো আমলে সালে অর্জুনার বর্জনের সমন্বয় হয় ইসলাম অর্জন বর্জনের সমন্বয় হয় দোস্ত শরীয়ত অর্জুনার বর্জনের সমন্বয় হলে এ বাজার কথা বুঝেছিলাম সব কিন্তু কথা একই বিভিন্ন নামে বিভিন্ন শব্দে মনকার বর্জনীয় মারু হল অর্জনীয় এর কথা বুঝে আসতেছে আমদির আলহাম নিজেরা বর্জন করে পুরা শরীয়ত পুরা ইসলাম নিজে নিজেরা কায়েমও করেছেন মানুষকে এরই দাওয়াত দিয়েছেন তা মরু নাবিল মনকার ঠিক না তা আসিরও সেরকম হয়েছে ফায়দাও সেরকম হয়েছে যে তাদের দাওয়াত প্রবল করেছে দোস্ত তার জিন্দিগি ফেলটে গেছে সে মাটির মানুষ খাটি সোনার মানুষ হয়ে গেছে সে জমিনের মানুষ আসে মানুষ হয়ে গেছে ঠিক কিনা জান্নাত মানুষ হয়ে গেছে আমরাও দাওয়াত দিই ফায়দা হয় না তা না কিন্তু কোন উল্লেখযোগ্য ফায়দা না তার কারণটা কি রোগের গোড়া হলে আমি নিজে ঠিক না। ফায়দা তো হয় না পুরাণের দোষ নাই হাদিসের দোষ নাই দাওয়াতেরও দোষ নাই দোষ কার আমার মধ্যে অসন্তুষ্ট আসছেন নাকি তো নবীরা আনছেন তোর কাছে তারা আনছেন নাকি কিন্তু আমাদের নীতি কি আমাদের নীতি একটা আছে কিন্তু আলাদা ওই যে আমাদের এটা কথা কথা বলে না কেউ টুফি মাথায় দেওয়ার দরকার হয় তো টুফি কিনতে হবে এখন টুফি কি মাথার মাথায় কিনবে নাকি টুফির মাথে মাথার ব্যবস্থা করবে এখন পাগল দিয়ে না না ওসব হবে না ওই নীতি ভালটাও এখন থেকে তুমি টুফি নিয়ে আসো টুফির মাথা আমার মাথা হবে সারা পাগল বলে নিজের একটা নিজস্ব একটা মতবাদ কালো করলো এই মতবাদের দ্বারা কি দোস্তো শান্তি হবে না অশান্তি আছে ওর মাথা কারণ টুপি কিন্তু তারপরে অশান্তি আর অশান্তি ক্ষত হয়ে যাবে কিন্তু শান্তির মুখ দেখবে এমনি ভাবে জুতার মাথে পাও নাকি পায়ের মাথা জুতা পায়ের মাথা জুতা কেউ যদি বলে আজকাল আমি জুতা কিনে নিয়ে আসো সে অনুবাদে পার ব্যবস্থা করবো তো শান্তি হবে না অশান্তি হবে অশান্তি হবে অশান্তি হবে এবং দিনের দাওয়াত একটা তরিকা এটা মাফ আছে মাফ হল কি সন্ন্যত রসুল্লাহ রসুল সাল্লামের তরিকা হল এর দাওয়াতের তরিকা তরিকা আলাদা কোনো তরিকা হইতে পারে না যদি আবিষ্কার করে সে তরিকা চলতে পারে কিন্তু শান্তির না ঠিক না খেলাফে তাই নাম্বার কাছে রাজ্যে কাজ করে দিনের একমত কিনে বলেন সেজন্য আমার প্রিয় মর্শিদ আমাদের শাহে দাম কাজন বলেন বোল করুন আকুল আবেদন উনি বলেন দোস্ত শূন্য এ নাম লোক হোদা আছে আল্লাগের নেম যদি পেতে চাও আল্লাহের কাছ থেকে যদি তোমার ইমান আমলের পুরস্কার পেতে চাও তো তোমার যান জীবনটা সুন্নতের পর দিয়ে দেওয়া সুন্নত মোতাবেক ইমান সুন্নত মোতাবেক আমল সুন্নত মোতাবেক দিন সুন্নত মোতাবেক দেনের মেহনত যদি করতে পারো জীবনবার তবে আল্লাহ তোমাকে নেমত প্রাপ্ত বান্দা বানাবেন মোনাম আলায় হয়ে যাবে তুমি ইনশাল্লাহ এই দিনের সরাতুল মুস্তফি সরাতহীন এই আয়তের উপযুক্ত পাশে দ্বিতীয় সৈন্য বাদ দিয়ে তরিকায় ন দিয়ে দোস্ত অন্য কোনো মতাদশের বলে চলে অর্থাৎ নকশের মতে চলে শতনের মতে চলে গুনাহের মতে চলে কাকুয়ার মতে চলে না তলার মতে চলে না কাহারের ভিতরে আল্লাহ তালা ইসলাম লোককে সতর্ক করে বলছেন যদিও এটা কাহারদের সামনে হাত না জ্বলেছে কিন্তু মুফাস সিরিন বলেন যে মুসলমানদের এখান থেকে শিক্ষা নিয়ে বিষয় আছে যারা দিনের কাজ করতেছে মনে মনে ধারণা করছে মেলা ভালো কাজ করতেছে কিন্তু তার এই ধারণা তুরিকার সাথে মিলতেছে না বিদায় তার ধারণা ধারণা থাকতেছে কিন্তু তার জিন্দি সব মেহনত যাচ্ছে বেকার হয়ে যাবে কোনো হাতে সে পাবে না কিন্তু সে ধারণা করতে বহুত ভালো কাজ করছে আল্লাহ আমাদের সকলকে হেফাজত এই পথ ধারণা পদ্ধতি ভালোই আছে ভালো কাজ করতেছে ভালো পদ্ধতি আছে কিন্তু না আমলে সহলে করে সাথে সাথে ইমানও আছে এই ব্যক্তিকে আল্লাহ তালা এমন মজা দেবেন এমন মজা দিবেন দিলের মধ্যে যে মজার ভিতরে কোন বেমজা আসবে না ঠিক না কথা এখন সাধারণ লোকের একটা প্রশ্ন এখানে জাগে কিন্তু রা আপনি যা করলেন আমরা তো দেখি যারা কষ্ট আর দুঃখ আরাম দেখা যায় এরা তে আয় তসি শুনলে সম্পূর্ণ বিগড়ে যাবে এমন মজার মজা হবে যে মজার মধ্যে মজাই হবে না ল্যাঙ্গা আমের মজার বেশি মজা হবে দোস্ত হিমসাগরের মজার সাথে বেশি মজা হবে পোলা বিরিয়ানির রোস্টের মজার সাথে মজা হবে রসুলের জিন্দিতে আমরা দেখতেছি হাকিম মোহাম্মদ আপনারা চিন্তা করার দরকার নেই উনি বলেন যে কোরআন যেই মজার খবর দিতে সে মজাটা দিলের মধ্যে সে মজা কোথায় দিলের মধ্যে আর তোমরা রসুলামের জীবনেতে যে দুঃখ কষ্ট সেটা দিলের বাইরে কোথায় সমস্যা আছে কোথাটা ওজন বলেন হার চিজ্জ হার চিজ্জ থানবি হাকিম্মদ আল্লাহ তাকে কোরআনের জ্ঞান কিরকম দান করেছেন জানি নিখুঁত জ্ঞান দান করেছেন নিখুদ জ্ঞান তিনি তসির লিখেছেন মার কেবল বয়ান কোরআন তসিদ তিনি লিখেছেন তো সিরে বয়ান কোরআন হাকিম্মতো লেখা তস্তির আর উনারই শিষ্য উনারই ছাত্র উনারই খলিকা মূর্তি সৌভিশা রহমতুল্লাহ ওই বরানুল কোরআনের ব্যাখ্যা লেগেছেন সেটা হলো মার্দুল কুরান যার বাংলা হয়েছে ঠিক না আমাদের ঘরে ঘরে আছে মার্শাল্লাহ হাকিমুল্লাহ আয়াতের ব্যাখ্যা করতে যায় তিনি দাবি করছেন হায়াতন তৈিবা এমন মজার জিন্দি আল্লাহদ্দিলের মধ্যে দান করেন ইমানওয়ালাকে আমল সালাকে যে মজার ভিতরে কোন রকমের বে মজা আসে না মজাই মজা মজার ভর্তি মজার সাগরের সাথে কানা শুনে নবিকরম সাল্লাহ আসালাম সাবা একরাম বুজুরগানের জীবনীকে সামনে বলতেছেন এখন তোমাদের হতে পারে রসুল সাল্লা জীবনে তো দুঃখ কষ্ট বহুত আসছে দুশ্চিন্তা বহুত আসছে বলেন দুঃখ মনে কষ্ট বাহিরের কষ্ট শরীরের কষ্ট এগুলো দিলে জিনিস না দিলের বাহিরের জিনিস যখন নবীক্রম সাল্লা চিন্তিত ছিলেন যখন নবীক্রম সাল্লা সাল্লাম ব্যতীত ছিলেন যখন নবী গুল্লাহ কোন দুঃখের চিন্তায় কষ্টে ভিতরে আহত অবস্থা ছিলেন মনের কষ্টের লিপ্ত ছিলেন ওই সময় তার দিল আল্লাহ মহব তার দিল্লিদের পরিপূর্ণ ছিল কোন ঠিক না। উনি একটা উদাহরণ দিয়েছেন যেমন নাকি একদিন করার কারণে কান্ত ছিলেন রবী সাল্লা সাল্লামের সাহেব সালের নাম ইব্রাহিম বোকারী ঘটনা আসছে ইব্রাহিম বলেন নবীল হব কোনো কি কানী মারা গিয়েছে সব তোহীন কান্না হায়ুটাই কোন উক্তি নাই মন্তব্য নাই হারে করতেছেন না অকাল মৃত্যু হয়ে এটাও বলতেছেন না এগুলো সব কথা সব মৃত্যু কাল মৃত্যু একটা ওকাল মৃত্যু না কি যারা কোন মৃত্যু করে আটকাল মৃত্যু বলে দোস্ত আল্লাহের ফাজ তারা রাজি না কাল কোনটা তুমি চেন সময় হয়েছে সেই সময় মারা গেছে না মন্তব্য করতেছেন না শুধু একটু কাঁদতেছেন মানে দুই শক্ত ভানি ঝরঝর করে পড়তেছে শুধু এতটুকু কথা বলতেছেন বোখার শরীফ আসছে যে ছেলের পিতার ভিতরে থাকাটাই স্বাভাবিক আজকে তারা ইন্তকাল হয়ে গেছে বিচ্ছেদ হয়ে গেছে সে পরকালের জগতে চলে গেছে আমরা জগতে রয়ে গেছি এই যে বিচ্ছেদ বেদনা হওয়া কষ্ট লাগা মনে কষ্ট লাগা চোখ দিয়ে ধরা এটা কোনো স্বাভাবিক ভাবে হয়ে গেছিল কিন্তু আজ তুমি আমাদের বিদায় নিয়ে বিদায় নিয়েছ তোমার এই আমাদের কষ্ট লাগতে আমরা চিন্তিত এবং দুঃখিত মুখে কথা বলতে কিন্তু চোখ দিয়ে ভানি ধরতে ওনাদের এলেমেন্টে ফেস লাগে ওনারা মনে করছেন কি সবার মানে একদম কাণ্ড যাবে না সবের মানে বের হওয়াই যাবে না তাই কেউ কেউ আপনিও কান্দেন্লাহ আপনিও কান্দেন তার মানে আপনি যতগুলো আমাদেরকে সবার ক্ষেত্রে মুসিফত আসলে ইন্নাল্লাহ মার সহ সহাবেন কত বোঝান আজকে কি আপনি কেউ যাবে তখন মশলা হাল করে দিতে দেখো আমি যে সবরের কথা বলছি আর এখন তোমরা আমার থেকে যা দেখতেছ এটা শবরের হরিপন্থী না বরং দুঃখ লাগা এটা স্বাভাবিক ব্যাপার মানবিক কারণ এটা সোন্নাথ আল্লাহ রহমত চোখ দিয়ে ফালে ছাড়া কোন উক্তি নাই কোন মন্তব্য নাই আল্লাহ পাকের ফয়সলা প্রতি কোনো অসন্তুষ্টির ভাব নাই মুখেও নাই দিলেও নাই হ্যাঁ তাদের হাকিম আলহাম্মদান যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে ওই সময় একটা গামগিন ছিলেন দুঃখিত ছিলেন চিন্তিত ছিলেন ওই যে মনের কষ্ট মনে কষ্ট তাই না একটু দুঃখিত দুঃখ ভাবছিলেন ওই সময় কি ভিতরে আল্লাহ ফাঁকের ইমানের তার লোক কাকুয়ার তার্লোক মোহাম্মতের তার লোক ছিল কিনা এবং ওই সময় আল্লাহ ফাকের ফয়সলা রাজি ছিলেন কিনা আর এই সব কিছু থাকার অবস্থা দিলি ভিতরে মজা ছিল কিনা দেখা যায় যেমন হয় মেলা পুজ হয় ব্যথা টন টন করে তো হাতুড়ি জিজ্ঞেস কোনো কাজ হল না আসেন এই তাতে সুন টুন লাগায় কিছু হল না এখন যত যাচ্ছে টন টন করে ব্যথা করে সে কি বলে ডাক্তারের কাছে যায় ডাক্তারের কাছে না তবুও সে ডাক্তার কাছে ডাক্তার অবশ্যই ব্যবস্থা করে দিচ্ছে ডাক্তার যখনই হাত দেয় তখন উহ করে ওঠে তখন সে উহ করে দুঃখ প্রকাশ করে ব্যথার ভাব প্রকাশ করে ওই সময় তার আনন্দ থাকে নাকি নির আনন্দ থাকে কি আমার শান্তির ব্যবস্থা ঠিক কিনা বলে কি ডাক্তার সাহেব না আপনার কাজ আপনি করে যান কারণ আমার এগুলো সাধারণ নিয়ম ব্যথা প্রকাশ ব্যথা লাগলে উহ করা সাধারণ নিয়ম এর মানে এনে যায় আমি আপনার কাজের ভালো অসন্তুষ্ট বরং আপনার কাজ আমি পুরো সন্তুষ্ট আছি আমার দিলে আনন্দ আছে কিন্তু ঠিক না দেখাতে পার থেকে পয়সা পাবেন ফি দেয় আপনাকে ঠিক না কিন্তু দোস্ত বলে কি কিন্তু কষ্ট লাগতে করতে এগুলো আমি করবো কিন্তু আপনি পরবাহ করেন না ঠিক না দোস্ত এমনি ভাবে সাহাবা একরাম আওলিয়া একরাম যা সামলার কষ্ট মনের কষ্ট এবং না খাওয়ার কষ্ট দুশ্মনের দুশ্মনী দাঁত ভাঙার কষ্ট সব কষ্ট ধরে আপ করছিল শান্তি ভয় ঠিক কিনা তাই থানি বলতে তোমরা আছে তসির সঙ্গে তোমাদের নবীদের প্রতি আওলেম প্রতি সাহেবের কোন ধরে না থাকে আরে সে মজা যে মজার কথা বলা দিলের মজা আর যত উহ আগুলো দিলের বাইরের দস্ত মনের কষ্ট দুঃখ তো কষ্ট দুঃখের অবস্থা তো ভিতরে মজা পরিপূর্ণ থাকে মানু আমা সালে আল্লাহ কি বলছেন দুটো দিন ইমান আমল সালে এই ইমান আর আমল সওয়ালে আলাদা জানেন ইমান করবে ইমানা দুইটা পুরস্কার দান করবেন দুনিয়াতে আল্লাহ তালা তার দিলকে শান্তি মজা ভরে দেবেন আখরাতে আল্লাহকে কামিয়াবি দিয়ে দোস্তর আখরাত জিন্দিকে ভরপুর করে দেবে কাম এখানে দুইটা ওখানে দোস্ত আখরাত মিলে পুরস্কার দুইটা কামিল আচ্ছা আখিদা আর মজায় মজা হবে আকেরা দোস্ত শান্তি শান্তি হবে সে শান্তির ভিতরে সে মজার ভিতরে অন্য কোন কিছু আসে মিশ্রিত হবে না বুজুর্গ আমি হাদিফ আপনাদের সামনে হাদিস শরীফ থেকে একটা হাদিফ পড়ছি ফজালের জিগির থেকে পড়েছি আর একটা ফজল তাবলিক থেকে পড়েছি ফজালে তাবলিক থেকে যেটা পড়ছি সেটা হল বলেন